আনাস রাদিলাহতালাহতে বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লু আসালাম গদিহীন ঘোড়ার পিঠে আরোহণ করে লোকদের সম্মুখে হাজির হলেন তার কাঁধে ছিল তলোয়ার